আবদুল্লা ইবনা আমাদের বর্ণিত যে অনৈক্য ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলো। ইসলামের কোন জিনিসটি উত্তম তিনি বললেন তুমি খাদ্য খাবে ও চেনা অচেনা সকলকে সালাম দিবে